একটি প্রতি দিয়ে আটিকাও কোরবানী আদায় বলে কি আর কোরবানি করতে হয় বছরের একটা জিনিস একটা সমর্থ ছেলে হইলে দুইটা মেয়ে হইলে একটা যদি কারো সামর্থ্য না থাকে তাহলে একটা মেয়ে বললেও হবে এখানে একটা মেট্রো একটা পশু জমাই করো এর মাধ্যমে তার দুই কলা বস্ত্রগুলো দূর করে দাও ছেলেদের উপরে দুই কলা বস্ত মেটি আসে কারণ ছেলেদেরকে তৈরি করা হচ্ছে বাইরে কাজ করার জন্য কাজ করার আর মেয়েরা তো আল্লাহ তাদেরকে মূল পরিকল্পনা মানে তাদের ঘরে থাকার জন্য সন্তান সন্ত্রতি গঠন করবে পরিবার গঠন করবে জাতি গঠন করবে তারা জাতি গঠনের মূল কারিগর তাদের জন্য বিকল্পের সম্ভাবনা কম পরিবর্তে মানুষ একজন এটার পরিবর্তে আরেকটা এখন একই গুরু নদী কোরবানিও দিলেন আবার মিলাই একটা বিষয় এটা বোর দামের সাথে সম্পৃক্ত এই জন্য বোর একাধিক লোকেও দিতে পারে আপনি কথা দাম মুহাবে নাম এজন্য একটা